সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নতুন ধারাবাহিক আলোচনা আল আসমা উল হুসনা আল্লাহ সুহামতাল উত্তম এবং সুন্দর গুণবাচক নামসমূহের পরিচিতি এই গুণবাচক উত্তম এবং সমূহ এবং আল্লাহর বৈশিষ্ট্যসমূহের আলোচনার মাধ্যমে ইনশা আল্লাহ আমরা জানতে পারব বিশ্বজাহানের যিনি সত্যিকারের রব সেই একক অদ্বিতীয় সত্তা আল্লাহ সুহামত আল্লাহ তার পরিচয় সম্পর্কে আজকের পর্ব প্রথম পর্ব এখানে আলোচিত হয়েছে আল্লা সুবহাম তাল্লা সম্পর্কে ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ ভুল কিংবা অসম্পূর্ণ এবং দলিলবিহীন মন গড়া ধারণার যে বাস্তবতা ও তার ভয়াবহ পরিণতি সম্পর্কে এরপর দ্বিতীয় পর্বে ইশা আল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ সুহাম তাল্লার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ আল্লামা উল হুসনা সেগুলো কি এবং কেন সেগুলো আমরা জানবো সেগুলো জানার প্রয়োজনীয়তা এবং উপকারিতা সম্পর্কে এরপর তৃতীয় পর্ব এই আসমাউল হোসনা বালাসু মহাতালার গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ সেগুলো আমরা কিভাবে বুঝব এ প্রসঙ্গে আহলে সন্নাতল জামাতে রাকিদা সেই বিষয়গুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ কাজেই প্রথম তিনটি পর্ব ভূমিকা হিসেবে রয়েছে এরপর চতুর্থ পর্ব থেকে সরাসরি আমরা আল আসমাউল হোসনা এর অন্তর্ভুক্ত সুন্দর উত্তম নামসমূহ সেগুলো এক এক করে জানার চেষ্টা করব একবার মুশ্রিকরা আসলো এবং এসে জানতে চাইল তার রবের পরিচয় সম্পর্কে উবাইবনে কাব রাইদানহু তিনি বর্ণনা করে বলেছেন যে রসুল্লাহ সাল্লামের কাছে মুশ্রিকরা আসলো এবং এসে হে আপনি আমাদেরকে আপনার রবের পরিচয় সম্পর্কে আপনার রবের বংশ পরিচে প্রদান করুন সে অবস্থায় হেনবী আপনি বলে দিন তিনি আল্লাহ যিনি এক অদ্বিতীয় যিনি একক এবং আল্লাহ তিনি অমুখাপেক্ষী তিনি কারো উপর নির্ভরশীল নন তিনি কাউকে তিনি বলেছেন সেই সত্যার কসম করে বলছি যার হাতে আমার জীবন নিশ্চয়ই এই সুরা সুরা ইখলাস এটা হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ কোরআনের সমস্ত আয়াতগুলোকে যদি আমরা বিষয়ভিত্তিক এভাবে ভাগ করি তাহলে আমরা দেখতে পাই মূলত তিন ধরনের বিষয়ের উপর আল্লাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আলোচনা করা হয়েছে তৌহিদ সম্পর্কে এবং এই অংশে আমরা দেখতে পাই আল্লাহ তার উত্তম গুণবাচক নাম এবং তার বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে প্রকাশ করেছেন তার নিজের পরিচয় প্রকাশ করেছেন কাজেই যেহেতু কুরানের প্রায় এক তৃতীয়ংশ তিন ভাগের এক ভাগ সেই অংশের নাম এবং বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন কাজে এই বিষয়গুলো নিজের পরিচয় উপস্থাপন করেছেন তার বান্দাদের সামনে তার সুন্দর উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহকে উপস্থাপন করেছেন আল্লাহ তিনি বলেছেন এবং আল্লাহর জন্যই রয়েছে সমস্ত উত্তম গুণবাচক নাম সমূহ কাজেই সে সমস্ত নাম ধরেই তোমরা তাকে ডাকো করো ইবাদত করো আল্লাহ অন্যত্রুয়া লাহুলা আল্লাহ তিনি ছাড়া আর কোন ইল্লাহ নেই তার জন্যই রয়েছে সমস্ত উত্তম নাম সমূহ আল্লাহ সুহাম আরো বলেছেন উল হুসনা এভাবে আল্লাহ আরো বলেছেন আল্লাহ যে নামে তোমরা তাকে ডাকো না কেন সমস্ত উত্তম গুণবাচক নামসমূহ আল্লাহর জন্যই ফালাহুল হুসনা কেরাম তারা বলেছেন তাহিদের অর্ধেক বা ফিফটি এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা আল্লাহ সুবাহ আল্লাহর পরিচয় লাভ করা এটা হচ্ছে তাওহীদের অর্ধেক অংশ আল্লাহবাচক নাম বৈশিষ্ট্য সমূহ সম্পর্কে আল্লাহ সুবাহকে ইবাদত করা সুতরাং প্রথমে আল্লাহ সুবাহ আল্লাহর পরিচয় লাভ করা এবং পরবর্তীতে আল্লাহ সুবাহর একক ভাবে ইবাদত করা ওলামা একম বলেছেন জ্ঞানের সমস্ত শাখার মধ্যে এটা অর্থাৎ আল্লাহ সম্পর্কে পরিচয় অর্জন করা হচ্ছে উৎস বা সূচনা আল্লাহ সম্পর্কে জানার বহু উপকারিতা এবং ফাইদা রয়েছে যেগুলো আসতে পর্বে আমরা ইনশা আল্লাহ ভাবে আলোচনা করব বুখারিতে উল্লেখিত হাদিসে আমরা দেখতে পাই রসুল্লাহাম তিনি বলেছেন তিনি বলেছেন আল্লা সুতার এমন নিরানব্বইটি নাম রয়েছে এক কম একশো এমন নাম রয়েছে যে ব্যক্তি মান সেগুলোকে সংরক্ষণ করবে দা খেলাল সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তার মধ্যে নিরানব্বইটি নাম এমন রয়েছে যে ব্যক্তি সেগুলোকে সংরক্ষণ করবে মানবা মান হাফিজহা সে ব্যক্তি জাননাতে প্রবেশ করবে এই হাদিসের ব্যাখ্যা এবং এর উপকারিতা সম্পর্কে সামনের দিকে ইনশা আল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব আল্লাহ করা আল্লাহ গুণবাচক নাম সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এই বিষয়টি আমরা দেখতে পাই জ্ঞানের একটি অবহেলিত শাখা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানার প্রচেষ্টা গ্রহণ করেন না অথচ এই বিষয় সম্পর্কে জানার গুরুত্ব অপরিসীম যেহেতু আমাদের আজকের এই পর্ব ভূমিকা স্বরূপ কাজে শুরুতেই আমরা বিস্তারিত আলোচনায় না গিয়ে সাধারণ প্রেক্ষাপট উপস্থাপনের মাধ্যমে আমাদের আলোচনা শুরু করেছি কেন আমরা প্রথমেই আল আসমা উল হুসনা বা আল্লাহ আলুর উত্তম গুণবাচক নামসমূহ সেগুলোর পরিচয় ইত্যাদি আলোচনা মাধ্যমে বিষয় শুরু করলাম না এ প্রসঙ্গে আমরা বলতে চাই যে যে কোনো একটি বিষয়কে ভালোভাবে বুঝার জন্য অনেক সময় তার বিপরীত বিষয় জানা এবং বুঝা জরুরি অন্যান্য বাতিল ধর্মগুলোতে যেভাবে একমাত্র ইবাদতের যোগ্য সত্তা আল্লা সুবাহাতার পরিচয়কে বিকৃত করা হয়েছে পরিবর্তন করা হয়েছে এবং বিভিন্ন ভ্রান্ত গুণ এবং বৈশিষ্ট্য সহকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে শুরুতে সেই বিষয়গুলো দেখলে আমাদের মধ্যে এই অনুভূতি সৃষ্টি হয় যে ইসলামের দিশা দান করার মাধ্যমে আল্লাহামতালা আমাদেরকে কত বড় নিয়ামত দান করেছেন কত বড় অনুগ্রহে আমাদেরকে ধন্য করেছেন ফলে আল্লাহুবাহ প্রতি আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ সৃষ্টি হয় তার শকর গুজার বান্ধা হওয়ার অনুভূতি আমাদের মধ্যে জেগে ওঠে বাতিলকে কে বোঝার মাধ্যমেই হকের পরিচয় সুস্পষ্ট হয়ে আসে অমারিবুল খাতা প্রাদিলহু তার একটি বিখ্যাত ক্রিয়া রয়েছে এরকম তিনি বলেছেন যে খুব শীঘ্রই ইসলামের করাগুলো এক এক করে খুলে যেতে শুরু করবে ইসলামের বন্ধন বা করাগুলো এক এক করে উন্মুক্ত হয়ে যেতে থাকবে এবং সেটা কখন ঘটবে অমর ইবুল বলেছেন সেটা সেই সময়ে ঘটবে যখন এমন একটি প্রজন্ম আসবে এমন লোকের আসবে যারা ইসলামের উপরে ইসলামের উপরে উঠবে কিন্তু কি সেই বিষয়গুলো সম্পর্কে তারা না না। জ্ঞান রাখবে কুতুব রাহিমাউল্লাহ তিনিও একই ধরনের একটি বিষয়কে উপস্থাপন করে বলেছেন তিনি উদাহরণ এবং উপমা দিয়ে বুঝিয়েছেন যে একজন পথিক যে ভ্রান্ত পথে ছুটে ছুটে দিশে হারা হয়েছে মরুভূমিতে পথ হারিয়ে মরিচিকার পিছনে ছুটে যে দিশেহারা একমাত্র সেই পথিক সঠিক পথের যে দিশা তার উপয পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই যে এমন মানুষ খুব কম রয়েছেন যারা একেবারে সরাসরি বিশ্বজাহানের রব আল সুফ্নার অস্তিত্বকে অস্বীকার করেন অধিকাংশ মানুষ তারা দাবি করেন যে তারা আল্লাহ বিশ্বাসী নিজ নিজ ধর্ম অনুসারে তারা সবাই সেই এক একক ইবাদত করে যাচ্ছেন এমন দাবি কমবেশি সবাই করে থাকেন কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ তিনি বলেছেন অমাই মিনু আকসারী ইহমিক অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু এমন অবস্থায় যখন তারা শিরিক করে অর্থাৎ শিরিক না করে অধিকাংশ মানুষ আল্লাহর উপর ইমান আনে না যেমন আরবের সেই মুর্শিকদের সম্পর্কে আল্লা সুবহানি উপস্থাপন করেছেন যে সেই মুর্শিকদেরকে যদি প্রশ্ন করা হতো তাদের কাছে জানতে চাওয়া হতো যে তোমরা বলো এই আসমান এবং পৃথিবীতে যা কিছু আছে এগুলোর মালিকানা কার জন্য। তখন তারা বলতো এই সবই তো আল্লাহর জন্য কিংবা যদি তাদেরকে প্রশ্ন করা হতো এগুলো কে সৃষ্টি করেছেন কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছেন তখন তারা বলতো এসব আল্লাহই করছেন কাজে এর পরেও কিভাবে তারা বিভ্রান্ত হচ্ছে কিভাবে তারা ভুল পথে পরিচালিত হচ্ছে সরাসরি আল্লাহ সুবাহ অস্তিত্বকে অস্বীকার না করলেও আল্লাহবাচক বৈশিষ্ট্য সমূহকে অস্বীকার সেই সেইগুলোর মধ্যে আমরা জানি উজ্জা এবং মানাত এগুলো ছিল প্রধান মূর্তি কিছু বর্ণনায় উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবাহ আল্লাহ নামকে বিকৃত করে তারা লাদ নামটি স্থাপন করেছিল সেই মূর্তির জন্য আল আজিজ এই নাম বিকৃত করে উজ্জা নাম তারা স্থাপন করেছিল সেই মূর্তির জন্য একইভাবে আল্লাহ সুবাহর একটি নাম আল মান্নান সেই নামটিকে বিকৃত করে মানাত নামে একটি মূর্তি তারা সাব্যস্ত করেছিল অথচ এই মুর্শিকদেরকে যদি বলা হতো রহমানের উপর বিশ্বাস স্থাপন করতে আল্লাহ সুবহামতাল্লার গুণবাচক নাম সমূহের মধ্যে একটি হচ্ছে তিনি আর রহমান তখন তারা আল্লাহর সেই নামের সাথে কুফুরি করত অস্বীকার করত আল্লাহ সুবাহাতাল্লা সেই বৈশিষ্ট্যকে তারা অস্বীকার করত। আল্লাহ সুহামতালা বলেছেন ওয়াহুকাবির রহমান এবং তারা রাহমানের প্রতি কুফুরি করে অন্যত্র বলেছেন যখন তাদেরকে বলা হয় তোমরা যেমানের উদ্দেশ্যে সিজদা করো তখন তারা বলে রহমান কি তাকে তো আমরা চিনি না সুতরাং আল্লাহমতাল্লাহর গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে না জানা এবং না চেনা এটা হচ্ছে সিরক এবং কুফুরের দরজা উন্মোচনকারী বিষয় সেই মস্রিকরা যখন তাদের সামনে মূর্তিগুলোকে স্থাপন করত সেই অবস্থায় তারা সরাসরি আল্লাহকে অস্বীকার করতো না কিন্তু সেই মূর্তি কেউ আল্লাহর সঙ্গে ইলাহ হিসেবে সাব্যস্ত করত কেউ সরাসরি কেউ মাধ্যম হিসেবে কেউ সুপারিশকারী হিসেবে আবার কেউ বা বলতো যে আমরা মূর্তির কাছে সামনে রাখি যেন আমাদের মধ্যে ইবাদতে আগ্রহ সৃষ্টি হয় কিংবা ধ্যান সৃষ্টি হয় এই সবগুলি হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত আবার কেউ কেউ আলোচ মহাতাল্লা সম্পর্কে এমন ভ্রান্ত ধারণা রাখতো যে যদি আমরা সরাসরি আল্লাহর কাছে চাই আল্লাহকে আমাদেরকে দিবেন আল্লাহকে আমাদের কথা শুনবেন আবার কেউ মনে করতো শুধুমাত্র উচ্চস্বরে যদি আমরা ডাকি তাহলেই কেবল আল্লাহ শুনতে পারবেন যদি আমরা চুপি চুপি কথা বলি একান্তে কথা বলি গোপনে কথা বলি সেগুলো আল্লাহ শুনবেন না সেগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না বুখারিতে একটি হাদিসে এই প্রসঙ্গে এসেছে আমরা দেখতে পাই হাদিসের বর্ণনাকারী বলছেন যে কাবার কাছে তিন ব্যক্তি একত্রিত হয়েছিল বর্ণনাকারী বলছেন যে তাদের বাহ্যিক আকৃতি এমন ছিল যে তাদের দেহে চর্বি ছিল অনেক বেশি কিন্তু মাথায় বুদ্ধি ছিল খুবই কম তাদের দেহে চর্বি ছিল বেশি কিন্তু অন্তরে বুদ্ধি ছিল খুবই কম যখন তারা কাবার সামনে ছিলেন সেই অবস্থা বর্ণনা করে বলা হচ্ছে যে তাদের একজন বলছে বাকি দুই দুইজনকে তোমরা কি মনে করো আমরা যা বলছি আল্লাহ কি সেটা শুনছেন এক ব্যক্তি যেভাবে বলল আমরা যদি উচ্চ স্বরে জোরে জোরে বলি তাহলেই একমাত্র আল্লাহ শুনতে পারবেন আরেক ব্যক্তি বলল যদি আমরা চুপি চুপি বলি তাহলে তিনি শুনতে পাবেন না আরেকজন ব্যক্তি সে বলল যদি আমরা জোরে বললে তিনি শুনতে পান তাহলে তো চুপিচুপি বললেও তিনি শুনতে পাবেন এই একটি বিষয় নিয়ে তিন ব্যক্তি সেখানে আলাপ আলোচনা করছিল এই অবস্থায় আলা তিনি আয়াত নাজিল করলেন তোমাদের কান তোমাদের চক্ষু এবং তোমাদের তখ তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে না এমন ধারণার বশবর্তী হয়ে তোমরা তাদের কাছে কোনো বিষয় গোপন করতে না তবে তোমাদের ধারণা ছিল এটাই যে তোমরা যা করো তার অনেক খবরই আল্লাহ রাখেন না অনেক কিছুই হয়তো আল্লাহ জানেন না এই ধারণা তোমাদের ছিল অথচ আল্লাহ কোরআনে তার পরিচয় উপস্থাপন করে যে নামগুলো উপস্থাপন করেছেন সেখানে আমরা দেখতে পাই আল্লাহবাচক নাম হচ্ছে আল্লাহ একটি গুণবাচক নাম হচ্ছে আল বাসির তিনি সর্বদ্রষ্টা তিনি সবকিছু দেখেন তিনি তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন আল্লাহ সুতলার একটি গুণবাচক নাম হচ্ছে আর রাকিব তিনি পর্যবেক্ষক যিনি তত্ত্বাবধায়ক তিনি নিয়ন্ত্রক সেখান থেকে আমরা দেখতে পাই যে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ সু তাদের অস্তিত্বে বিশ্বাস করেন বিশ্বজাহানের একক রব একক ইলাহের অস্তিত্বে যারা বিশ্বাস করেন তাদের মধ্যে প্রথমে অবশ্যই রয়েছেন মুসলিমরা যারা আল্লাহকে আল্লাহর প্রদত্ত নামে আল্লাহর প্রদত্ত পরিচয় এবং বৈশিষ্ট্যের মাধ্যমে যে বৈশিষ্ট্য এবং পরিচয় আল্লাহ আল্লাহ কোরআন এবং হাদিস উল্লেখ করেছেন সেই সমস্ত উত্তম গুণবাচক নাম আল আসমা উল হুসনা সেগুলোর মাধ্যমে চিনে থাকেন সেগুলোর মাধ্যমে আল্লাহর ইবাদত করেন এবং ডাকেন বিপরীতে বিভিন্ন ভ্রান্ত ধর্মের অনুসারী ব্যক্তিরা তারাও দাবি করেন যে তারা আল্লাহকে মানেন এবং তারা বলে থাকেন যে আমরা আল্লাহকে হয়তোবা আল্লাহ নামে ডাকি না অন্য নামে অন্য বৈশিষ্ট্য সহকারে আমরা তাকে চিনি তাকে শনাক্ত করি তাকে জানি যেমন আমরা বিভিন্ন ধর্মে দেখি পাই আল্লাহর পরিবর্তে যাদেরকে রব বা ইলা হিসাবে সাব্যস্ত করা হয়েছে তাদেরকে বিভিন্ন রকমের নাম প্রদান করা হয় যেমন গড ঈশ্বর হরি ব্রহ্মা জিউস কিংবা অসীম সত্তা স্পিরিট হলি স্পিরিট এভাবে নানা রকমের নামে সেগুলোকে নামকরণ করা হয়েছে এবং সবাই দাবি করছে যে আমরা সেই একক সত্তাকেই ইবাদত করছি শুধুমাত্র নামের যা পার্থক্য এতটুকুই পার্থক্য কিন্তু বাস্তবতা হচ্ছে যে মুখে শুধুমাত্র দাবি করলেই ভিন্ন বৈশিষ্টের অধিকারী ভিন্ন বিষয়গুলো সবাই একই বিষয় এমন হয়ে যায় না একটি বিষয় থেকে আরেকটি বিষয়কে আমরা কীভাবে পৃথক করে থাকি প্রথমত অবশ্যই নিজ নিজ নামের মাধ্যমে একটি বিষয় থেকে আমরা আরেকটি বিষয়কে পৃথক করে থাকি কারণ নাম হচ্ছে পরিচয় প্রদানের একটি মাধ্যম এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে কেউ দাবি করছে যে নাম নাম ভিন্ন হলেও আমি আসলে একই বিষয় বা একই সত্তাকেই বুঝাচ্ছি তখন দেখতে হয় যে সেই নামের পেছনে গুণ বা বৈশিষ্ট্যগুলো কি কি। দুই তারা বলে যে আমরা ভিন্ন নামে হলেও একই সত্তা ইবাদত করছি তাহলে আমাদেরকে বলতে হবে যে ঠিক আছে তুমি যে সত্তাকে বুঝাচ্ছ তার পরিচয় এবং বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করো এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে বৈশিষ্ট্যগুলো সব হুবহু একই রকম মিলে যাচ্ছে সেক্ষেত্রে ধরে নিতে হবে যে হ্যাঁ শুধুমাত্র নামের তফাত কিন্তু যখন দেখা যাবে যে নাম যেভাবে ভিন্ন ঠিক সেভাবে নামের পেছনে যে বৈশিষ্ট্যগুলো সেগুলোও ভিন্ন তখন এই সত্যের কাছে আমাদেরকে একমত হতে হবে যে এরকম ভিন্ন নাম এবং ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী সত্তাগুলো কখনোই এক হতে পারে না এখানেই হচ্ছে ইসলামের বিপক্ষে বিভিন্ন বাতিল ধর্মে যে ইলাহ বা রব বা প্রভুদেরকে কল্পনা করা হয়েছে তাদের মধ্যে পার্থক্য আল্লাহর বিপরীতে যে সমস্ত ইলাহ রব বা প্রভুকে সাব্যস্ত করা হয়েছে সেই সমস্ত ধর্মে তাদের মধ্যে যেভাবে নামের পার্থক্য সেভাবে গুণ এবং বৈশিষ্ট্যের মধ্যেও রয়েছে বিশাল পার্থক্য কাজেই মুসলিমরা যেভাবে আল্লা সুকে আল আসমা উল উত্তম গুণবাচক নামসমূহের মাধ্যমে এবং তার বৈশিষ্ট্যসমূহের মাধ্যমে চিনেছেন সে বিষয় অন্যান্য ধর্মে নেই কাজেই যেটা মানুষের স্বভাব ধর্ম বা ফিতরাতের দাবি মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্যের দাবি মানুষ এটা বলে এবং স্বীকার করে থাকে যে বিশ্বজাহানের রব ইলাহ বা প্রভু কখনোই একাধিক সত্তা হতে পারেন না তিনি সব সময় একজনই হবেন এবং এই বিষয়ে হওয়ার পর যখন আমরা দেখব যে ইসলামবাদে অন্যান্য ধর্মে এক এক নাম এবং এক এক গুণ এবং বৈশিষ্ট্য এক একজন ইলাহের জন্য বর্ণনা করা হয়েছে যার একটির সঙ্গে আরেকটির কোন মিল খুঁজে পাওয়া যায় না তখন এটাও আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে সত্যিকারের যিনি একক সত্তা একক ইলাহ সেই আল্লাহর বিপরীতে অন্যান্য ইলাহদের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ অস্তিত্ব রয়েছে ইন্দ্র তারা নাম সর্বস্ব যে নাম তাদের রয়েছে ওই নামের মধ্যেই তাদের কল্পিত নেই ঠিক এই কথাগুলোই তুলে ধরেছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাহি ইসাল্লাম যখন তিনি কারাগারে বন্দী ছিলেন তার কারাগারের সাথীদের উদ্দেশ্যে ইউসুফ আলাহিসাম তার তাহিদের দাওয়াতে তাদেরকে বলেছিলেন ইয়া সাহিবা ইসি কারাগারের সাথীরা তোমরা বলো পৃথক পৃথক অনেক উপাস যিনি পরাকালী সুতরাং এখানে আল্লাহ সুতলার দুইটি গুণবাচক বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবাহর পরিচয় আল্লাহ তিনি হচ্ছেন আল ওয়াহিদ যিনি একক এবং আল্লাহ তার পরিচয় আল কাহার যিনি মহাপরাক্রমশালী ইসুকুল তিনি বলেছেন যেগুলো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ তোমাদের বাবদাদারা সাব্যস্ত করে নিয়েছ সেই নামগুলোর পক্ষে আল্লাহ কোনো সুলতান বা দলিল প্রমাণ অবতীর্ণ করেননি কাজেই এটাই হচ্ছে বাস্তবতা বিপরীতে অন্য কোন ইলাহের নেই একমাত্র একক ই হচ্ছেন এই বিষয়ের বিপরীতে বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে কিভাবে মানুষেরা বিভ্রান্ত হয়েছেন পথ হারা হয়েছেন এবং যে সমস্ত কল্পিত ইলাহ তারা সাব্যস্ত করে নিয়েছেন তাদের গুণ এবং বৈশিষ্ট্যের কি করুণ অবস্থা কি করুণ এক চিত্র কেউ গাছ পাথর মূর্তি আগুন পানি বাতাস এই প্রাকৃতিক বিষয় চন্দ্র সূর্য তারা নক্ষত্র এগুলো কিবাদত করছে এগুলোকে ইলা হিসেবে সাব্যস্ত করে নিয়েছে এই জড় আবার কেউ কেউ পশু পাখি সাপ ব্যাং গরু বাছুর বানর হনুমান সেগুলোকে রব বা ইলা হিসেবে সাব্যস্ত করে নিয়েছে আবার কেউ কেউ দেখা যায় নেককার ব্যক্তি যারা মৃত্যুবরণ করেছেন তাদের কবর মাজার সেগুলোকে সেগুলোর ইবাদত করছে কেউ জিন ফেরেস্তাকে ইবাদত করছে আবার কেউ জীবিত ব্যক্তি যেমন ধর্মীয় কিংবা রাজনৈতিক নেতা তাদেরকে রক হিসাবে সাব্যস্ত করে নিয়েছে এবং তাদের উপর আল্লাহ সুহামতাল্লা বিভিন্ন একক বৈশিষ্ট্য গুলোকে আরোপ করেছে এবং তাদের আনুগত্য আল্লাহ সুহামতাল্লাহ মানুষকে যে সৃষ্টিগত বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন অমা খালাকুল জিন্না বলে ইনসা ইলিয়া আবুদুন আমি দিন এবং মানুষ এই দুইটি জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি ইয়া আবুদুন কাজী মানুষ যদি স্বেচ্ছায় আল্লাহ না করে আল্লাহকে চিনতে না পারে আল্লাহর ইবাদত না করে তাহলে দেখা যাবে সে ঠিকই অন্য কোনো সত্তার গোলামে পরিণত হয়ে যাচ্ছে হয়তোবা নিজের নফস নিজের প্রবৃত্তি কামনা বাসনা অথবা কোন প্রাণহীন জড়বস্তু কিংবা কোনো প্রথা কালচার কিংবা অন্য কোনো সত্তা তাদের ইবাদতে সে তাদের গোলামী দেশেবন্দী হয়ে যাচ্ছে যে কারণে ঠিকই বলেছেন যেখানে মানুষেরা পথ হারা হয়ে আল্লাহ সুতার গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে শনাক্ত করতে চিনতে ভুল করে বিভিন্ন বাতিল ইলাহ সাব্যস্ত করেছে তার একটি করুণ চিত্র আমরা দেখার চেষ্টা করব অথচ কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে মানবজাতির। শুরুতে পরিস্থিতি তাও হিদের উপর এককভাবে তার আল্লা সুত ইবাদ উপরেই অটল ছিল এবং এরপর একটি সময় এসেছে যখন ধীরে ধীরে বিচ্যুতি এবং মিথ্যার অনুপ্রবেশ ঘটেছে এবং সেই সময় থেকে মানবজাতি সত্য এবং মিথ্যা এই দুইটি ভাগি বিভক্ত হয়ে গিয়েছে এবং মিথ্যা নানা রকম দল উপদলে বিভক্ত হয়েছে তখন আল্লাহ মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য নবী পাঠালেন যারা ছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী এবং তারা এসে যে সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষ বিতর্ক করত মতভেদ করত সেই বিষয়গুলোতে তারা সঠিক পথের নির্দেশনা প্রদান করলেন আল্লাহ সুবাহ বলেছেন এরপর আল্লাহ নবীদের পাঠালেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এবং তারা এসে মানুষেরা যে বিষয়ে মতভেদ করত সেই বিষয়গুলোকে মীমাংসার জন্য আল্লাহ সুবাহ তাদের সাথে দিলেন সত্য কিতাব সেই কিতাব সহকারে তারা মানুষের কাছে এসে বিষয়গুলো ফয়সালা প্রদান করছিলেন উদাহরণের মধ্যে প্রথমে আমরা উপস্থাপন করছি পৌত্তলিক ধর্মগুলোতে যে সমস্ত কল্পিত দেবদেবী দেবতা সাব্যস্ত করা হয়েছে তাদের কিছু করুণ চিত্র একটি যাদেরকে কিছু মানুষ সভ্যতা বা সিভিলাইজেশন বলে চিহ্নিত করেছেন তার মধ্যে একটি হচ্ছে গ্রিক সভ্যতা এবং এই উদাহরণের সঙ্গে সেই সমস্ত বিষয়গুলো মিল রাখে যেগুলো বিভিন্ন পৌরাণিক পৌরাণিক গ্রন্থ নির্ভর পৌত্তলিক ধর্ম সেগুলোতেও যে ইলা হিসেবে দেবদেবীদেরকে উপস্থাপন করা হয়েছে তাদের ভূমিকা বা চিত্র কম বেশি একই ধরনের সেখানকার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যে দেবতারা সঙ্গে দ্বন্দ্ব সংঘাত মারামারিতে লিপ্ত ক্ষমতার লড়াইয়ে লিপ্ত এবং নানা রকমের অশোভনীয় কাজে তারা ব্যস্ত গ্রিকদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা জিউসকে সাব্যস্ত করেছে তাদের প্রধান দেবতা হিসেবে এবং জিউসের যে চিত্র তারা অঙ্কন করেছে সেখানে আমরা দেখতে পাই যে একটি পবিত্র স্পিরিট হিসেবে যতটা তিনি মিল রাখেন তার থেকে অনেক বেশি মিল রাখেন একটি অশুভ স্পিরিট সাথে বা শয়তানের সঙ্গে। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার অন্তর পরিপূর্ণ অন্যের প্রতি হিংসা এবং বিদ্বেষে এবং সে আসক্ত খাদ্য এবং নিজের কামনা বাসনা বা নারীদের প্রতি মানুষের অবস্থা কি হল সেই বিষয় নিয়ে এই দেবতা মোটেও চিন্তিত নন বরং তিনি তার নিজের রাজত্ব এবং তার ক্ষমতা টিকিয়ে রাখতে মনোযোগী এবং তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে তিনি অন্য দেবতাদের উপরে বিভিন্ন সময়ে খুবই রাগান্বিত হয়েছেন যেমন চিকিৎসাবিদ্যার জন্য যে গ্রিক দেবতাকে কল্পনা করা হয়েছে দেবতা বা হেপিয়াস তার উপর তিনি খুবই ক্ষুব্ধ হয়েছিলেন কারণ তিনি অসুস্থ ব্যক্তিদেরকে সারিয়ে তুলতেন অথচ সেই ব্যক্তিগুলো যদি মারা যেত তাহলে জিউস সেই মৃত ব্যক্তিদের জন্য কর লাভ করত একইভাবে দেখা যাচ্ছে যে প্রধান গ্রিক দেবতা জিউস তিনি প্রমিথিউস এর উপরে রাগান্বিত হলেন ক্ষুব্ধ হলেন কারণ প্রমিথিউস তিনি মানুষদেরকে আগুনের ব্যবহার শিখিয়েছিলেন এভাবে বিভিন্ন রকমের ঘটনা তাদের গ্রন্থ কাহিনী সেখানে বর্ণনা করা হয়েছে। কত রকমের নিন্দনীয় এবং অশোভনীয় আচরণ করা যায় তার বর্ণনায় সেগুলো পরিপূর্ণ ধোকা প্রতারণা এবং নানা রকমের অবৈধ সম্পর্ক এগুলি হচ্ছে তাদের প্রধান ব্যস্ততা প্রধান আচরণ এই বৈশিষ্ট্যগুলো কিভাবে একজন সত্যিকারের ইলাহের বৈশিষ্ট্য হতে পারে যে কারণে আমরা দেখতে পাই আল্লাহ কোরআনে নিজের পরিচয় উপস্থাপন করে বলেছেন আল্লাহ তিনি যদি কোন তাহলে প্রত্যেকে নিজ নিজ সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপরে প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত যদি আসমান এবং জমিনে একাধিক ইলাহ থাকতো তবে প্রত্যেকেই নিজের সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং অন্যের উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত অন্যান্য পৌলিক ধর্মগ্রন্থেও দেবীবীদের সম্পর্কে যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে তা কমবেশি একই ধরনের এরপর আমরা আসছি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থে কিভাবে আল্লাহ মাহাত আল্লাহর গুণ এবং বৈশিষ্ট্যকে বিকৃত করা হয়েছে সেই প্রসঙ্গে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে আমরা জানি যে অতীতের এক সময় এই জাতিগুলো সত্যিকারভাবেই ভাবেই আল্লাহর নবীদেরকে অনুসরণ করছিল এবং সেই অবস্থায় তারা ছিল মুসলিমদের অন্তর্ভুক্ত কিন্তু যখন থেকে তারা নিজেদের খেয়াল খুশি কামনা বাসনা এবং বিভ্রান্তির অনুসরণ করতে শুরু করেছে সেই অবস্থা থেকে তারা কেউ অভিশপ্ত হয়েছে কেউ পথভ্রষ্ট হয়েছে আল্লাহ নবী ইয়াকুব আলাহ ইসলাম তার একটি নাম হচ্ছে ইসরায়েল এবং তার নাম অনুসারে তার সন্তানদের এবং তার বংশদেরকে পরিচিত করা হয়েছে বাণী ইসরায়েল হিসেবে তাদের মধ্যে ইমান ছিল তাওহিদ ছিল তারা একনিষ্ঠ ভাবে ইব্রাহিম আলাহাইসালামের ধর্মের উপর একটি সময় পর্যন্ত অটল ছিল এভাবে তাদের উপর আসলেন তাদের সবচেয়ে বড় নবী এবং রাসুল মোসা আলাহ ইসলাম কিন্তু এর পরবর্তীতে ধীরে ধীরে তাদের মধ্যে বিদ্যুতি ব্যাপকতা লাভ করতে শুরু করল এবং শেষ পর্যন্ত বর্তমানে এই ইহুদি ধর্মটি একদিকে বিভিন্ন পত্তলিক আচার আচরণের সমষ্টি আরেকদিকে নানা রকমের ভ্রান্ত কাহিনী এবং নানা রকমের অন্ধ গোত্রবাদ বা জাতীয়তাবাদে পরিপূর্ণ হয়ে আছে আল্লাহ আল্লাহ ধারণাকে এবং গুণবৈশিষ্টকে এই ধর্মে বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে যেমন তাদের একটি গ্রন্থ বুক অফ জেনেসিস সেখানকার তৃতীয় অধ্যায়ে আমরা দেখতে পাই সেখানে বর্ণনা করে বলা হয়েছে সেই ঘটনা প্রসঙ্গে যখন আদম তিনি সেই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিলেন এবং তার ফল ভক্ষণ করেছেন সেখানে তারা বলছে যে আদম গুনা করলেন যখন তিনি সেই গাছের কাছে গেলেন এবং সেই গাছের বৈশিষ্ট্য তাদের গ্রন্থে তারা বর্ণনা করে বলেছে যে সেটা ছিল এমন একটি গাছ যার ফল খেলে মানুষ জানতে পারে কোন বিষয় ভালো এবং কোন বিষয় মন্দ সেখানে বর্ণনা করে বলা হয়েছে আদম আলা একটি আওয়াজ শুনলেন এবং তিনি বুঝতে পারলেন যে তার প্রভু তিনি তার সন্ধানে সেই বাগানে এসেছেন ফলে আদম তিনি একটি গাছে আড়ালে গিয়ে লুকিয়ে গেলেন সেই অবস্থায় গড তিনি আদমকে খুঁজে পাচ্ছিলেন না এবং তিনি আদমকে খুঁজতে শুরু করলেন এবং বললেন তুমি কোথায় আদম বললেন আমি অমুক স্থানে লুকিয়ে আছি কারণ আমার গায়ের থেকে পোশাক খসে গেছে আমি নগ্ন হয়ে গেছি তখন গড বললেন তুমি নগ্ন হয়ে গেলে কিভাবে তাহলে কি তুমি সেই গাছের ফল ভক্ষণ করেছ যা খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম লক্ষ্য করুন এখানে গডের যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে গড তিনি জানেন না আদম কোথায় লুকিয়ে আছেন গড তিনি এই খবরও জানেন না যে আদম সেই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছেন এরপর বলা হচ্ছে গড বললেন এখন তো দেখছি যে মানুষ আমাদের মতোই হয়ে যাচ্ছে কারণ সে ভালো মন্দ এই বিষয়ে জ্ঞান অর্জন করে ফেলেছে এবং তাকে সেই সুযোগ আর দেওয়া হবে না যে সেই গাছের কাছে আরেকটি গাছ যদি সে সেই জীবন প্রদানকারী বৃক্ষের কাছে যায় যার ফল খেলে সে চিরঞ্জীব হয়ে যাবে সেই সুযোগ আর তাকে দেওয়া হবে না কাজেই তাকে জান্নার থেকে বহিষ্কার করা হোক এটা হচ্ছে ইহুদি গ্রন্থে বর্ণিত আলো সুহামাতার কিছু বৈশিষ্ট্য এবং ঘটনা এখানে আলো সুবাহাতার পরিবর্তে গডের যে চিত্র অঙ্কন করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি গড তিনি একজন তিনি এমন একটি সত্তা যিনি অনেক কিছুই জানেন না তার মধ্যে অজ্ঞতা রয়েছে যতক্ষণ পর্যন্ত আদম না বলছেন যে তিনি কোথায় লুকিয়ে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি তাকে খুঁজে পাচ্ছেন না এবং তিনি বাগানে হেঁটে বেড়াচ্ছেন যেভাবে মানুষ হেঁটে বেড়ায় এবং সেই গড এটাও আশঙ্কা করছেন যে মানুষ যদি জীবন প্রদানকারী গাছের ফল খেয়ে ফেলে তাহলে সে অমরত্ব লাভ করবে এবং এভাবে সে ঈশ্বরের সমকক্ষ হয়ে যাবে এই ধরনের বিভ্রান্তিকর চিত্র উপস্থাপন করা হয়েছে ইহুদিদের গ্রন্থে আল্লাহতাল পরিবর্তে যে গডকে তারা সাব্যস্ত করেছে তার প্রসঙ্গে ইহুদিদের প্রসঙ্গে আল্লাহতলা কুরআ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা আল্লাহর কথাকে আল্লাহর কালামকে পরিবর্তন করেছে উপযুক্ত স্থান থেকে সেগুলোকে সরিয়ে দিয়েছে বিচ্যুত করেছে আল্লাহ বলেছেন ইউহার রিফুনাল কালিমা আল কালিমা শুধু এখানেই শেষ নয় অন্যান্য ঘটনাতেও আমরা দেখতে পাই যখন তাদের মধ্যে মোসা নবি বর্তমান ছিলেন এবং মোসা আলা যখন সে পাহাড়ে গিয়েছিলেন সেই অবস্থায় হারুন আল্লাহাম তিনি তাদের উপর দায়িত্বপ্রাপ্ত ছিলেন দুইজন রাসুল সেখানে বর্তমান থাকা অবস্থাতেও তারা কিভাবে আল্লাহর পরিবর্তে একটি বাছুরকে তাদের ইলা হিসেবে সাব্যস্ত করে নিয়েছিল এবং শুধুমাত্র সেখানেই শেষ নয় বরং তারা এটাও বলতে শুরু করেছিল এটা তো আমাদের ইলাহ একই ভাবে মুসাহর কিন্তু মুসা এই ভুলে গেছে আমাদের ইলা গেছে আল্লাহ সত্যাগত এবং গুণবাধিক বৈশিষ্ট্য বিকৃত করে তার জন্য তারা সন্তান সাব্যস্ত করেছে আল্লাহ বলেছেন তারা বলেছে ওজায়র তিনি আল্লাহর সন্তান আল্লাহর অন্যান্য বৈশিষ্ট্য পরিবর্তন করে নানা রকমের অল্লা ইহুদিরা বলল আল্লাহর হাত বাধা অর্থাৎ আল্লাহ কৃপন তিনি উদার নন তিনি দানশীল নন তিনি তার মধ্যে বদান্নতা নেই অন্যত্র ইহুদিরা বলেছে আল্লাহ তিনি গরিব আর আমরা হচ্ছি ধনী অথচ কোরআন এবং হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ তার যে সমস্ত গুণবাচক নাম আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লা উল হোসনা তার অন্তর্ভুক্ত নাম মধ্যে রয়েছে আল্লাহ তিনি হচ্ছেন আলগানী তিনি আল ওয়াহাব তিনি আলমান্নান এবং তিনি আল জওয়াদ আল গানী যিনি ধনী সম্পদশালী অমুখাপেক্ষী অভাবমুক্ত প্রয়োজনমুক্ত আল ওয়াহাব যিনি বড় দাতা, অধিক দাতা তিনি দানশীল এবং বদান্ন আল মান্নান তিনি পরম উপকারী করুণাময় তিনি সদয় এবং অনুগ্রহশীল আল জওয়াদ তিনি দাতা দানশীল উদার এবং এবং বদান্যতা যার মধ্যে রয়েছে এগুলো হচ্ছে আলাস পরিচয় ইহুদিদের অনুরূপ বৈশিষ্ট্য খ্রিস্টানদের মধ্যে আমরা দেখি তারাও আল্লাহাল্লার গুণ এবং সত্যাগত বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন করেছে এবং বিকৃত একটি চিত্র সাব্যস্ত করেছে ইহুদী এবং খ্রিস্টানদের সম্পর্কে আলাসুবাহতালা বলেছেন ওকাউল্লা ওক মাসিহ ইবনুল্লাহ ইহুদিরা বলল উজাই আল্লাহ সন্তান আর নাসারা বললি বলেছেন তাদের আহবা এবং রুহবানদেরকে তাদের পন্ডিত এবং সংসার বিরাগীদেরকে তাদের সামাজিক কিংবা ধর্মীয় নেতাদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে এবং মারিয়ামের পুত্র মাসি কেও অথচ তাদের উপর আদেশ করা হয়েছিল যে তারা একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই তারা আদিষ্ট ছিল যিনি ছাড়া আর কোন ইলাহ নেই সুবাহিক তারা যে বিষয়গুলোকে তার সাথে শরীর সাব্যস্ত করে তার থেকে তিনি অনেক পবিত্র অনেক ঊর্ধ্বে আল্লাহ সুমাহিয়ামতের দিন ঈসা আলাহিসাবাদ করবেন যে কি লোকেদেরকে বলেছিলে আমাকে এবং আমার মাকে হিসেবে করো সেই বিষয়কে আল্লাহ করবেন এবং আল্লাহ হে আমার রব আপনার পবিত্রতা আপনার বরত্ব আমি ঘোষণা করছি আমি কিভাবে এমন বিষয় বলতে পারি যে বিষয় বলার কোনো অধিকার আমার নেই পৌরাণিক ধর্মগ্রন্থ নির্ভর গ্রিক সভ্যতা এবং অন্যান্য পত্তলিক ধর্মে ইলাহের বিকৃত চিত্র একইভাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিকৃত অবস্থা এরপরে আমরা যাচ্ছি আরব মুসরিদদের মধ্যে বিদ্যমান করুণাবস্থা প্রসঙ্গে আরও বেশি একটা সময় পর্যন্ত তারা ইব্রাহিম আলাহামের ধর্ম ধর্ম আল্লাহিদের উপর অটল ছিল কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে বিদ্যুতি প্রবেশ করে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের আগমনের পূর্বে তারা সম্পূর্ণভাবে ছিল সিরক এবং কুহুরে নিমজ্জিত রাসুল্লাহ সাল্লাহিসাল্লামের আগমনের চারশো বছর পূর্বে তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল জান নাম ছিল আমর ইবনে আমির আল খোজাই এবং সে বিভিন্ন আমির আল খোজাই সে তার নারী ভুড়ি টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এবং সেই ছিল প্রথম ব্যক্তি যে কোন মূর্তির নামে পশু ছেড়ে দেওয়ার রীতি প্রচলন ঘটিয়েছিল আরবের মুর্শিকরা কিভাবে আল্লাহকে চিনতে ভুল করে বিভিন্ন পাথর এবং মূর্তিগুলোকে তাদের রব হিসেবে সাব্যস্ত করেছিল সেই প্রসঙ্গে আরেকটি দেখতে পাই আবু রাজা করেছেন তিনি বলেছেন যে আমরা জাহিলিয়া সময়ে পাথরের পূজা করতাম যখন আমরা কোন পাথর তখন আমরা আগের পাথরকে নিক্ষেপ করে নতুন পাথরের পূজা করতে শুরু করতাম আর যদি কোনো পাথর আমরা খুঁজে না পেতাম তাহলে কিছু মাটি স্তূপ করে একটা পাথরের মতো আকৃতি প্রদান করতাম তারপর একটি ছাগল বা বকরি ধরে এনে সেটার দুধ দহন করতাম সেই মাটির স্তূপের উপর যেন বাহ্যিকভাবে সেটাকে দেখতে একটি চকচকে পাথরের মতো মনে হয় এরপর সেই মাটির স্তূপের চারপাশে ঘিরে আমরা তাওয়াফ করতে শুরু করতাম হারামের বাইরে যখন কোথাও তারা যেত সাথে করে তারা সেই পাথরগুলোকে নিয়ে যেত। এবং পাথর খুঁজে না পেলে যে কোনো মাটির স্তূপ নিয়ে এসে সেটাকে তারা তাওয়াফ করতে এবং ইবাদত করতে শুরু করত। এবং তাদের প্রসঙ্গে সবচেয়ে আশ্চর্যজনক বর্ণনা এটাই যে বর্ণনা করা হয়েছে যে যখন জাহিলিয়াতের সময় তারা কোথাও সফর করতে যেত তারা সাথে করে চারটি পাথর নিয়ে যেত চারটি পাথর নেওয়ার কারণ হচ্ছে তিনটি পাথর দিয়ে তারা পাতিল ঠেক দিয়ে রাখতো আগুন রান্না করতো সফরে এবং অবশিষ্ট যে একটি পাথর থাকত সেটাকে তারা পূজা করতে শুরু করত কত করুণ এবং তাদের অবস্থা। এই উদাহরণের মাধ্যমে আমরা সংক্ষেপে বুঝার চেষ্টা করলাম যে বিভিন্ন ভ্রান্ত ধর্ম এবং মতবাদে কিভাবে একমাত্র ইবাদতের যোগ্য ইলাহ বিশ্ব দেহানের রব আল্লাভ গুণ এবং বৈশিষ্ট্যগুলোকে বিকৃত করা হয়েছে এবং আল্লাহ সুভালার পরিবর্তে অবাস্তব কল্পিত বিভিন্ন সত্তাকে ইলা হিসেবে উপস্থাপন করা হয়েছে কোথাও তাকে উপস্থাপন করা হয়েছে মানুষের অনুরূপ একটি সত্তা হিসেবে যার জন্য স্ত্রী রয়েছে সন্তান রয়েছে আবার কোথাও তাকে দেবতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। তার সমকক্ষ অন্যান্য দেবতাদের সাথে সবসময় ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত এবং তিনি সব সবসময় নিজেই ভীত আতঙ্কিত থাকেন যে কখন কোন দেবতা না জানি তার ক্ষমতা নিয়ে যায় আবার কোথাও বা সেই দেবদেবীদের চরিত্র এমনভাবে উপস্থাপন করা হয়েছে নিন্দনীয় এবং মন্দ কাজ প্রতারণা ইত্যাদি সেই সমস্ত ইলাহাদের বৈশিষ্ট্য এই যদি হয় দেবদেবী কিংবা সে ইলাহাদের অবস্থা তাহলে কিভাবে তাদের ইবাদত করা যেতে পারে কিংবা আনুগত্য করা যেতে পারে কাজে আল্লাহ মহান গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যগুলো থেকে যখনই মানব বিচ্যুত হয়েছে তার দুই ধরনের ক্ষতির মাধ্যমে তার আক্রান্ত হয়েছে একটি ক্ষতি হচ্ছে দুনিয়াবী ক্ষতি আর দ্বিতীয় ক্ষতি হচ্ছে আরও ভয়ঙ্কর এবং আখিরাতে হওয়া। মারাত্মকী ক্ষতির মধ্যে আমরা বাধ্য যেটা চোখে দেখতে পাই তার মধ্যে একটা হচ্ছে এটা যে এই সমস্ত ভ্রান্ত ধারণার কারণে মানুষ ধর্ম এবং আল্লাহ সুমতালা সম্পর্কে ভুল ধারণা গ্রহণ করে ধর্মের প্রতি তারা বিচশদ্ধ হয়ে যায় এবং মানুষদের একটা অংশ সরাসরি এই সব বিষয়কেই অস্বীকার করে বসে আরেক দলের ক্ষেত্রে দেখা যায় যে তারা সরাসরি অস্বীকার না করলেও বাস্তব জীবন থেকে ধর্মের প্রভাব এটাকে অস্বীকার করে নেয় এবং জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ আনুগত্য থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় বিভিন্ন উপাসনালয় এবং উৎসব অনুষ্ঠানের মধ্যেই এগুলোকে সীমাবদ্ধ করে রাখে এবং নিজেদের জীবন সমাজ রাষ্ট্র ইত্যাদি পরিচালনা করে নিজেদের খেয়াল খুশি মতো ফলে মানুষ হয়ে মানুষেরা দেখা যাচ্ছে কেউ কেউ নিজের নফসের গোলামি করতে শুরু করে কিংবা কেউ তারই মতো অন্য আরেকদের মানুষের গোলামি করতে শুরু করে এবং এটা হচ্ছে সরাসরি আল্লাহকে অস্বীকার করারই আরেকটি ভিন্ন রূপ বা নামান্তর এভাবে মানব জাতি গারো অন্ধকারে নিমজ্জিত এবং ঘুরপাক খাচ্ছে আরেকটি ক্ষতি হচ্ছে যে সেই বাতিল ধর্মগুলোকে দেখে এবং গবেষণা করে কেউ কেউ এমন বিশ্বাস ধরে নিয়েছে তারা মনে করছে যে ধর্ম হচ্ছে শুধুমাত্র দুর্বল চিত্তের মানুষের কল্পনা মাত্র এবং তারা এই ধরনের থিউরি প্রদান করে যে প্রকৃতির শক্তিগুলোর বিরুদ্ধে টিকে থাকতে গিয়ে মানুষ ধর্মের বিষয়গুলো এবং ইলাহের বিষয়গুলোকে কল্পনা করে নিয়েছে মনের একটি মানুষের একটি কল্পনা মাত্র এ বিষয়ে তৃতীয় ক্ষতি হচ্ছে যে দুনিয়াতে যত রকমের বিশৃঙ্খলা এবং জুলুম অন্যায় রয়েছে এবং এগুলোর পিছনের শক্তি হিসেবে রয়েছে বিভিন্ন রকমের ভ্রান্ত মতবাদ এবং আদর্শ সেখানেও এই বাতিল চিন্তাধারার একটি প্রচ্ছন্ন প্রভাব আমরা দেখতে পাই এবং সবচেয়ে বড় ক্ষতি যেটা আখিরাতের এই ব্যক্তিগুলো আখিরাতে বিচারের নিক্ষেপ করবেন নামের দরজায় গিয়ে যখন তারা জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে কি কোন রাসুল বা সতর্ককারী আসেনি সেই অবস্থায় তারা অফিস করে বলবে যে যদি আমরা শুনতাম বা বুদ্ধি তাহলে তো আমরা জাহান্নাম বা মধ্যে থাকতাম না রাসুল অবশ্যই এসেছিল কিন্তু আমাদের উপর আল্লাহর শাস্তির ওয়াদাই বাস্তবায়িত হচ্ছে তারা বলবে অকালাম বৈশিষ্ট্য গুলোকে বিকৃত করা এরপর বিভিন্ন বিকৃত ধর্মের উদ্ভব এবং সেখান থেকে এই ধারা গ্রহণ করা যে ধর্ম একটি অবাস্তব মানুষের কল্পনা মাত্র মানুষের নিজের আবিষ্কার করা বিষয় কিংবা কেউ কেউ যেমনটা মনে করে থাকেন যে মানুষের যাত্রা শুরু হয়েছে বনে জঙ্গলে উলঙ্গ পশুর মতো তাদের কোনো বুদ্ধি বা উন্নত চিন্তা শক্তি ছিল না তারা আরও মনে করেছেন যে মানুষ নিজেই এই বিষয়গুলো আবিষ্কার করেছে মানুষের উপরে কোন শিক্ষক কোন গাইড কোনো পথ প্রদর্শক বা নবী ছিলেন না কিংবা আল্লাহ সু তাহলেও কোনো হেদায়ত কিংবা ওহি অবতীর্ণ করেননি এগুলো হচ্ছে বিভ্রান্ত ব্যক্তিদের অবস্থা অথচ বাস্তবে আমরা দেখতে পাই এবং তার সঠিক পরিচয় গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ সালামের ঘটনা তাকে জাননা থেকে দুনিয়াতে অবতরণের প্রসঙ্গে উল্লেখ করে বলেছেন যখন তাকে নামেরা হয়েছিল সেই অবস্থায় আল্লাহ বললেন এখান থেকে নেমে যাও তোমরা একই অন্নের শত্রু হয়ে থাকবে এবং এরপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে সে অবস্থায় যে আমার হেদায়তকে অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কোনো দুঃখ কষ্টেও পতিত হবে না আল্লাহবাচক নামের মধ্যে একটি নাম হচ্ছে তিনি হচ্ছেন আল্লাহাদি যিনি পথ প্রদর্শক এবং দিশেহারা অবস্থায় ছেড়ে দেননি বরং মানুষের যাত্রাই শুরু হয়েছে মানব জাতির যাত্রা শুরু হয়েছে একজন নবীর মাধ্যমে আবু উমামা তিনি রসুল্লাহ সাল্লাহামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রসুলাল্লাহ আদম তিনি কি নবী ছিলেন তিনি বলেন হা তিনি বলেছেন এবং এই বিশুদ্ধের উপরে আরেক সালাইসালাম তিনি বলেছেন কানাবাইনা আদম উহ আশিরাত করুহুম আলী ইসলাম আদম এবং নুহের মাঝে ছিল দশটি প্রজন্ম বা দশটি শতক आदम अल्लाम पथर दिशा प्रदान करो संप्रदाय राख सतर्ककारी पाठानीन उम्मातिन इला नजीर এমন কোন সম্প্রদায় নেই যেখানে কোন সতর্ককারী আসেনি অসংখ্য নবিরাসুল আল্লাহ সুবাহতাল্লাহ পাঠিয়েছেন যারা সঠিক ভাবে আল্লাহ সুবাহতালার গুণ এবং বৈশিষ্ট্যকে মানুষের সামনে উপস্থাপন করেছেন কাদী নবী রাসুলগন সবাই একই বার্তা একই তাকে প্রদান করেছেন একই রব আলার গুণ এবং বৈশিষ্ট্যের সামনে উপস্থাপন করেছেন যে কারণে দৃষ্টান্ত হচ্ছে যে তারা একই অন্যের সমতুল্য অর্থাৎ তাদের মা ভিন্ন কিন্তু তাদের দিন এক উমাহা তু হুম সত্তা ওয়াহিদ তাদের মা ভিন্ন কিন্তু তাদের দিন একই রকমের অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম উদাহরণ এবং উপমা দিয়ে বুঝিয়েছেন মধ্যে তারা যে যেই সময়ে যে জাতির কাছে এসেছিলেন নিজ নিজ জাতি এবং নিজ নিজ সময়ে তাদের শরীরের বিভিন্ন পার্থক্য ছিল যাদের জন্য যে বিধান উপযোগী আল্লা সহ সেটা তাদেরকে প্রদান করেছেন কিন্তু প্রত্যেকের মূল বিষয় দিন ছিল একই ও দিন ওহুম ওয়াহিদ দিন তাহিদ এবং ইমান একই আল্লাহর ইবাদত করেছেন এবং সেই দিকে মানুষকে আহ্বান করেছেন কোরআন থেকে এই দৃষ্টান্ত আমাকে এই আদেশ প্রদান করা হয়েছে যে আমি যেন আত্মসমর্পণকারী বা মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাই ইব্রাহিম আলাহাল্লাম তিনি বলেছেন আসলাম তুলির আলমিন আমি আত্মসমর্পণ করলাম মুসলিম হিসেবে রব্বুল আলমিন আল্লাহর কাছে উপস্থিত ছিল ইয়াকুব ছিল মৃত্যু নিকটবর্তী প্রতি আমার পর আমার মৃত্যুর পর তোমরা কোন রবের ইবাদত করবে তখন সন্তানরা বলেছিলেন পিতা ইয়াকুবকে তারা বলেছিলেন আমরা ইবাদত করব আপনার পিতৃপুরুষ ইব্রাহিম ইসমাইল এবং ইসাহের যিনি ইলাহ সেই একক ইলাহের ইবাদতালাম তিনিও দোয়া করে বলেছিলেন আল্লাহ সুহান তিনি বলেছেন তাওয়ানি মুসলিম হে আল্লাহ আপনি আমাকে মুসলিম হিসেবে আপনার কাছে আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যু প্রদান করুন এবং আমাকে সলিহিনের অন্তর্ভুক্ত করুন কাদের কুরআন থেকে সমস্ত নবীদের সত্য দিন তৌহিদ এবং ইসলাম সম্পর্কে পরিচয় আমরা লাভ করতে পারি এবং আল্লাহ আল্লাহর গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি আল্লাহমা উল হুসনা আল্লা সুহামত আল্লাহ উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্য সমূহের পরিচিতি এই প্রসঙ্গে আমাদের প্রথম পর্বের শেষ অংশে আমরা চলে এসেছি বাকি পর্বগুলো সোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের পর্ব সমাপ্তির দিকে আমরা এগিয়ে যাচ্ছি আসুন কোরআন এবং হারিসে উল্লেখিত এবং আশা করা যায় আল্লাহ সুবাহতাল্লাহর এই উত্তম গুণবাচক নাম এবং বৈশিষ্ট্যসমূহ জানার মাধ্যমে বিভিন্ন উপকার আমরা লাভ করতে পারব যার মধ্যে রয়েছে প্রথমে আল্লাহ পরিচয় লাভ করা এটা হচ্ছে ইমানের অর্ধেক বিষয় তাওহীদের অর্ধেক বিষয়ের মধ্যে রয়েছে জ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এটাই হচ্ছে জ্ঞানের সূচনা জ্ঞানের উৎস পূর্ববর্তী নেক্কারগণ সালাফগণ এই বিষয়ের উপর সর্বপ্রথম সর্বাধিক গুরুত্ব প্রদান করতেন এই বিষয়গুলো জানার মাধ্যমেই আল্লা সুহামত আল্লাহকে জানার যে দরজা সেটা উন্মোচিত হয় সেটা খুলে যায় এই বিষয়ে জানার মাধ্যমে ইমানের ভিত্তি স্থাপিত হয় সঠিক পথের দিকে মানুষ পরিচয়িত হয় আল্লা সুমাতার উত্তম নাম এবং পরিচয় জানার মাধ্যমে আমাদের হৃদয়ে প্রাণ সঞ্চার হয় এবং ফলাফল হিসেবে আমাদের আমলে অগ্রগতি ঘটে আমাদের মধ্যে আল্লাহাতাল্লার ভয় তাকুয়া এবং খাউফ সৃষ্টি হয় এবং সর্বোপরি আমরা পৃথক করতে পারি কোনটি সত্য এবং কোনটি মিথ্যা সবশেষে আমরা আল্লাহ করছি অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন www.youtube.com youtubeube slash raindropsmedia org 2015.